ইমাম আবু জাফর তহবের রহমান বয়ান আহ জামাতের আকিদা বাংলা তহবা নামে বিখ্যাত গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম যেখানে আমাদের ইমাম নবী এবং রসুলদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারপর তিনি আমাদের নবী মহম্মদ রসুল উল্লাহ সাল আলহামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং তাকে যে আল্লাহ তাল নবুয়ত এবং রিসালদ্দিভূষিত করেছেন এই বিষয়টি বলেছেন তিনি বলেছেন ওয়ান্না মহাম্মাদ আব্দুল মুস্তাফা ওয়া নব ই মুজতাবা ও রাসুল উল আর আমরা এই বিশ্বাস রাখি এই বিশ্বাস করি যে নিশ্চয়ই আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন এবং আল্লাহ মনোনীত ছিলেন এবং আল্লাহর সন্তোষজনক রাসুল ছিলেন এই এরই ধারাবাহিকতা আমরা আলোচনা করতে এসেছিলাম যে নবী এবং রাসুলগণের যে তাদের যে নবুত এবং রিসালতের যে প্রমাণ সেগুলো আমরা আলোচনা করেছি পরবর্তীতে মহাম্মদ রাসুল উল্লাহ সাল্লা আল্লাহামের নবুয়ত এবং রিসালতের কিছু প্রমাণ আমরা তুলে ধরেছি আমরা বলেছিলাম গত কয়েকটি পর্বে যে নবুয়ত এবং রিসালতের প্রমাণ অসংখ্য মোহাম্মদ নবত রিসালতের প্রমাণের জন্য বড় কিছু প্রয়োজন হয় না তারপরেও যেহেতু মুসলিমদের কাছে দাওয়াত পেশ করতে হয় নিজেদের ইমানকে মজবুত করতে হয় সেই জন্য আমরা নবী এবং রাসুলদের ক্ষেত্রে যে জিনিসটি যে তাদের জন্য যে সমস্ত জিনিস নিদর্শন আল্লাহ দিয়েছেন যাতে করে মানুষ তা দেখে ইমান আনে সেই জিনিসগুলোর আলোচনা করেছিলাম তমধ্যে আমরা দেখেছি যে মৌলিকভাবে যদি কোন সেই সেই নিদর্শনগুলিকে আমরা ভাগ করতে আলোচনা করি ভাগ করে আলোচনা করতে পারি তাহলে সে ষাটটি ভাগে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে পূর্ববর্তী সমূহে আমাদের নবী মহাম্মদ রসোলা সাল্লা সম্পর্কে সম্পর্কে আসা যে সমস্ত সুসংবাদ আসছে সেগুলোকে আমরা আলোচনা করেছি কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি যে মোহাম্মদ রসো সালাম সম্পর্কে তাওরাত এসেছে জাবুর এসেছে নবী আশারিয়া বলেছেন তাওরাতের বাড়তি অংশের উল্লেখ আছে সেটা এমনকি ইঞ্জিল আসছে ইঞ্জিলের বিভিন্ন স্থানে সে রসোল্লাহ সাল্লাহামের কথা উল্লেখ করে তার স্তম্ভ স্থানে উল্লেখ করে তার এলাকার উল্লেখ করে এবং তার সাথীদের উল্লেখ করে বিভিন্ন বন্যায় এসেছে তা প্রমাণ করে যে মোহাম্মদ রসুল সাল্লাহ যিনি নবী হিসাবে আমাদের কাছে সবার কাছে গৃহীত আলহামদুলিল্লাহ সবাই আমরা যাকে নবী রসুল হিসেবে মানি তিনি সত্য নবী এবং তার কথা পূর্ববর্তী কিতাব সম্পর্নিত হয়েছে তারপর আমরা আলোচনা করে যে দ্বিতীয় যে জিনিসটির মাধ্যমে মোহাম্মদ সাল্লা নবুতের সাব্যস্ত করা যায় তা হচ্ছে এরহাসাত এরহাসাত হচ্ছে পূর্বাভাস নবী আসার আগে বিভিন্ন ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো প্রমাণ করে যে বড় কিছু ঘটতে যাচ্ছে পৃথিবীতে সেই ঘটনাগুলোর কিছু উদাহরণ আমরা টেনেছি আমরা বলেছিলাম যে এর মধ্যে একটি বৃহৎ ঘটনা হচ্ছে হাদ ফিল ফিল্ড অর্থাৎ হাত হস্তি বাহিনীর ঘটনা হস্তি বাহিনীর ঘটনা মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লাহ এই মক্কা নগরীতে একজন লোককে পাঠাবেন যিনিকে জয়ী করবেন আল্লাহ তালা যেমন আমরা বলতেছি তার হস্তি বাহিনীর ঘটনা কেন মহম্মদ সাল্লা নবত প্রমাণ এই জন্য যারা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করতে আসছিল তারা ছিল আহলে কিতাব अर्थात तबाबधारी छधारे आल्लर का बस प्रिय हारे देखा गया मक्काशी आल्ला हेफत कर आल्ला हेफत कर এই আর যারা কাবা আক্রমণ করতে আসতেছে তারা হালকিত হওয়ার পর তাদেরকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন তাহলে বোঝা গেল যে এখানে এমন কিছু ঘটনা করতে যাচ্ছে যার কারণে তাদের সেই যারা এতদিন পর্যন্ত কিতাবধারী ছিল তাদের কিতাবের যে কিতাব অনুসরণ না করার কারণে তাদেরকে আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তার প্রমাণ হিসেবে তিনি এই মক্কাবাসীদের হেফাজত করেছেন এবং কাবার হেফাজত করেছেন এবং মোহাম্মদ সাল্লা আলিয়াকে সে সময়ে নবিশে পাঠাবেন সেই ঘটনা আমরা বলেছি এবং এটি একটি বড় ঘটনা ছিল এবং এটা ছিল ওই সময়ের ঘটনা যে সময় আল্লাহ নবী মহাম্মিয়াতে এসেছেন সেই বছরের ঘটনাটা ছিল এটা ইমাই বিবিনী কাসির সহ অনেকে সেটা উল্লেখ করেছেন আমরা বলছি এটা একটা বড় ঘটনা দ্বিতীয় ঘটনা আমরা বলেছিলাম যে দ্বিতীয় যে পূর্বাভাস আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামের তার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল্লাহ আপনার আসল ঘটনা কি মূল ঘটনা কি আপনি আমাদেরকে বলুন রসুল্লাহাম তখন বলেছিলেন আনা আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং বিশারত ঈসা ইসা আল্লাহাম সুসংবাদ ও রুইয়া উম্মি আল্লাহ তির আমার মা যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন সে তিনটি বিস্তারিত বর্ণনা আমরা গত পর্বে করেছি আমরা সংক্ষেপে শুধু এটাই বলবো যে ইব্রাহিম আলাম দোয়া করেছেন আল্লাহ এই এর সন্তান অর্থাৎ ইসমাইলের সন্তানদের মধ্যে তুমি একজন নবী পাঠাবে পাঠাও যিনি এদেরকে কিতাব আল্লাহর কিতাব তেলাবাত করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে আইলম এবং হ্যাকমত কিতাব হ্যাকমত শিক্ষা দিবেন। আল্লাহ তালা সেই ইসমাইল বংশে আর কোন নবী পাঠানি একমাত্র মোহাম্মদ রসল আসালি সাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছিলেন দ্বিতীয়ত ইসা আলাইসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছিলেন যে তারপরে একজন নবী আসবেন সুরাজ সফর মধ্যে আল্লাহ তালা সেটা বলেছেন আল্লাহর নবী ঈসা আল্লাহ সালাতাম তার সাথীদের আমার পরে একজন নবী আসবি একজন নবী আসবেন তারমেদ এই কথাটি ঠিকই আমরা ইঞ্জিল কাছাকাছি অর্থে তিনি হচ্ছে উদ্ধারকারী অর্থে অথবা তিনি সঠিক পথে পথ পরিচালনাকারী অর্থ সেখানে সেটা এসেছে তবে বোঝা গেল যে তাও তো ইঞ্জিলের বক্তব্য মিল এবং মিল হয়ে যাচ্ছে কোরআনের বক্তব্যের সাথে এর কারণ হচ্ছে যে আসলে সবই এক জায়গা থেকে এসেছে এবং এক উৎস থেকে উচ্ছারিত হয়েছে তো এই দুটি প্রমাণের পরে আমরা বলতেছিলাম যে এরপরে সাথে সাথে এখানে আরেকটি জিনিস আছে মা কি স্বপ্নে দেখেছেন এটা কিন্তু আল্লাতালে পাঠাচ্ছেন এই জন্য তার মাকে কে স্বপ্নে দেখিয়েছেন সেটা হচ্ছে যখন তিনি তার মা আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে গর্বে ধারণ করেছেন তখন তিনি দেখলেন যে তার শরীর থেকে এমন একটি আলো বের হলো যে আলো সিরিয়ার প্রাসাদগুলিকে আলোকিত করে ফেলল এটা তিনি স্বপ্নে দেখেছেন আবার তিনি দেখেছেন যখন তাকে আমি যখন বহন করেছি তখন আমার কাছে কোনো ভার মনে হয়নি আবার এই সন্তানকে আমি যখন দুনিয়াতে রেখেছি তখন আমি দেখেছি একটি আলো এত আলো এত আলো দুনিয়া ছড়িয়ে পড়েছে আমি বসরার কাফেলা যাচ্ছে সেটা দেখতে পেলাম বসরা দিনারে পূর্ব অঞ্চল এবং সিরিয়ার মাঝামাঝি সিরিয়া ও এলাকা সেখানকার কাফেলা পর্যন্ত আমি দেখতে পেয়েছি অর্থাৎ এই আলো সাধারণ কোন কারণে হয়নি নিঃসন্দেহে বড় কোনো কিছু হবে সুতরাং তুমি তাকে রেখে যেও না তারপর হালিমা সাদিয়া তাকে নিয়ে গিয়েছিলেন এরপর আমরা বলেছিলাম যে তৃতীয় যে রহাসাদবুয়াতের প্রমাণ করে যে আমাদের হচ্ছে তিনি সেখানে তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন এমন সময় জিব্রিল এসে তাকে মুসাই মুসলিম হাদেশটি বর্ণিত হয়েছে জিব্রিল এসে তাকে শুয়ে ফেললেন তাকে শুয়ে তার বুক চিরে ফেললেন চিরে তার বুক থেকে তৃতফিনটা বের করেমজম জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন এবং সেখান থেকে কালো একটি অংশ খুলে ফেলে দিয়ে বললেন এটা শয়তানের অংশ তারপর আবার সেটা হাত দিয়ে এটা হচ্ছে এক ধরনের অপারেশন যা দিয়ে নবীকে সুস্থ করে তুললেন আবার পরিপূর্ণ তাকে পরি পবিত্র করে তুললেন তার অন্তরকেও পবিত্র করে দিলেন এটার পরেও সবাই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের নবীর প্রথম শখকে সদর যেটাকে বলা হয় প্রথম তাকে তার পিঠ প্যাট চিরে এবং তার সেই জন্য আল্লাহ তালা তাকে নবী এবং রাসুল সাহেব পাঠিয়েছেন আরেকটি জিনিস আমরা জানি সেটা হচ্ছে যে আরেকটি পূর্বাভাস হচ্ছে আরবরা তখনকার সময় মক্কাকে খুব সম্মান করতো কাবা কাবা ঘরকে কাবা ঘর ভেঙে গিয়েছিল তারা রসুল্লাহাম বয়স যখন পাঁচ ছয় এই জাতি এরকম বয়স হবে ছয় বছরের পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন হালিমা সাদিয়ার ঘর থেকে ফিরে আসলেন মক্কা আসলেন এমন সময় তারা কাবাঘর বানাচ্ছিল কাবাঘর যখন বানাচ্ছিল প্রত্যেকে কাপড় খুলে কাদের করে কাদের করে তখন এই বিভিন্ন রকমের পাথর নিয়ে আসছিল যাতে করে কাবাগর বানাতে পারে রসুল্লাহ সাল্লাম তাদের সাথে সেই কাজে শরিক হয়েছিলেন আলহামদুলিল্লাহ রসুল আসলাম শরিক হওয়ার পরে তিনি দেখলেন যে তার চাষা তার চাষা আব্বাস তিনি পাথর নিয়ে আসছেন তিনিও পাথর নিয়ে আসছিলেন রসল্লা এবং তখন তার চাষা বললেন যে ভাতিজা তুমি ইচ্ছা করলে তোমার কাপড়টা খুলে কাঁধে নিয়ে সেটার উপর দিয়ে পাথর নিয়ে আসতে পারো তিনি কাপড় খুলতে গেছেন এমন সময় তাকে বেহস করে দেয়া হলো এবং তাকে আর নিষেধ করা হলো যে তুমি কাপড় খুলতে পারবে না অর্থাৎ এটাও তা প্রমাণ করে যে আল্লাহ তাহারা তাকে ছোটকাল থেকে তৈরি করছেন যাতে করে তিনি নবীত এবং রসালতে বিরাট দায়িত্ব বহন করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের নবী এটাও একটি প্রমাণ যে তিনি নবী এবং রাসুল সাহেব প্রেরিত হবেন পরবর্তীতে সেটা তিনি নবী এবং রাসুল সাহেব আল্লাহর কাছ থেকে আমাদের জন্য হিসেবে এসেছেন আলহামদুলিল্লাহ আর একটি প্রমাণ আমরা পাই চতুর্থ পঞ্চম যে প্রমাণটি সেটা হচ্ছে মক্কাতে একটি পাথর ছিল যার রসল্লা সাল্লামকে নবুয়তের আগেই রসুল্লা মুসলিম বর্ণিত রসুলফ হাজার কবল ওবাড়া ইরফান জাবর ইবিনু বলেন যে আমি রসুল্লাহাম বলেছেন আমি একটি পাথরকে জানি মক্কাতে যেটি আমার নবুয়ত এবং আগেই আল্লাহ তাকে নবী এবং রসুল্লাহ ধন্য আগেই তাকে সালাম দিত রসুল্লাহাম বলেন যে আমি এটা এখনো এই পাথরটাকে চিনি ইমাম নবির রহমতুল্লাহ বলেন যে এটি হচ্ছে রসুল্লাহ একটি মরজিদা যে এর মধ্যে বোঝা গেল যে এই আল্লাহ তালা কোনো কোনো মৃত জিনিসের মধ্যেও কোন কোন চেতনা তৈরি করে দেন বিশেষ কোন কারণ তা হচ্ছে তিনি যে আল্লাহ পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা মধ্যে এই জন্য তিনি তাকে সালাম দিতেন এবং রসোল্লাহাম সেই জন্য প্রস্তুত ছিলেন এবং সালামের কারণ পরবর্তী তিনি বুঝতে পেরেছিলেন যদিও তিনি আগে ছোট কাল থেকে তিনি বুঝেন যে তাকে আল্লাহ নবুত এবং আল্লাহ তাল্লাহ কোরআন করিম বলেছেন যে মা কুন্তি ইমাল কিতাবল ইমান াস আপনি জানতেন না কিটা এবং ইমান কি জিনিস অর্থাৎ আপনার কাছে আগে ওহি আসেনি তারপর আল্লাহ তালা তার কাছে ওহি পাঠালেন সুতরাং কাল থেকে আল্লাহ তালা তাকে তৈরি করেছেন তাকে পাথর পর্যন্ত সালাম দিত তাকে পাথর পর্যন্ত সালাম দিত আর পাথরের এই বিষয়গুলো আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ অনুভূতি বিশেষ কারণে দেয়া হয়ে থাকে যেমনি আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে কখনো কখনো কোনো পাথরকে আল্লাহ তাল অনুভূতি দেন আল্লাহ তালার ভয়ের আল্লাহ তালাকে ভয় করার জন্য এই দেখা যায় যে কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে পড়ে যায় আল্লাহ তালা কোরআন কানিম বলেছেন ওয়াইন মিনহামা ইহবিন খাসিয়তলা যে কোনো কোনো কোন কোনো পাথর আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে পড়ে যায় অর্থাৎ সে দেখবেন কখনো কখনো পাহাড় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে তার তসবি ওলা কিল্লাফনা তসবি আহম কিন্তু তোমরা তাদের তসবি বুঝতে পারো না সেই আল্লাহ তালা যার মধ্যে যেভাবে চেতনা তৈরি করা দরকার সেরকম চেতনা তৈরি করে দিয়েছেন কিন্তু বিশেষ সালাম দেওয়ার মতো এরকম পাথর শুধুমাত্র রসুল্লাহাম বিশেষভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামসুল সালাম দিত এই বিষয়টি রসুল্লাহ আসলাম বর্ণনা করেছেন রহমতুল্লাম বর্ণনা করেছেন আসলে এই জাতীয় যে জিনিসগুলো আল্লাহ তালা মাঝে মধ্যে তৈরি করে দেন প্রমাণ আমরা অনেক সময় পাই যেমন দেখা গেছে রসোল্লা সাল্লাহাম যখন রসোল্লা এই যে পাথর সালাম দেওয়ার বিষয়টি তার পূর্বে এরকম ঘটনা ঘটেছিল সালাম না হলেও তাদের একটা যেমন আমরা জানি সালাম তিনি এক পাথরের উপরে কাপড় রেখে তিনি গোসল করছিলেন এমন সময় পাথর তাকে তার কাপড়টা নিয়ে চলে যাচ্ছিল এটাও সহিহাদির দ্বারা সাব্যস্ত হয়েছে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসাআ আলাহিস্লাম রাগ করে সেই পাথরের উপরে দুটি জোরে জোরে আঘাত করেছিলেন সেই আঘাতের দাগ তিনি জন্য দেখতে পাচ্ছি সে আঘাতের দাগ এর অর্থ হচ্ছে আল্লাহ তালা যখন কোন নির্জীব পদার্থের মধ্যে চেতনা তৈরি করে দেন কোন বিশেষ কারণে সেই বিশেষ কারণটি হচ্ছে মোহাম্মদ রাসুল উল্লাহ সাল আলিয়াকে এই জন্য তখনকার সময় পাথরকে পাথরকে পর্যন্ত সালাম রসুল্লাহামকে সালামের জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছিল সে পাথর সালাম দিয়েছে এটা কোন পাথর ছিল অধিকাংশ ছিল হাজিরা আসোয়াদ কেউ কেউ অন্য পাথরের কথা বলেছেন যেটা যেটাই হোক রসুল্লাহ আসলাম বলছেন আন তাকে এখনো চিনি যে পাথর আমাকে নুভূতের আগে সালাম দিত হান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলামকে নত আগেই পাথর সালাম দিত শুনো কোন জীবন নির্জীব পদার্থ রসল আসালামকে সালাম দিত যা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন ষষ্ঠ যে জিনিসটা আমরা দেখি কিছু ষষ্ঠ একটি আলামত্তা হচ্ছে রসুল্লাহাম স্বপ্নে দেখতেন রসুল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে রসল্লাম স্বপ্নে দেখতেন নবতার আগে কিছুদিন পর্যন্ত তিনি যাই দেখতেন তাই সকাল স্পষ্ট হয়ে পড়তো রাতে যা দেখতেন দিনে দেখতেন যে তাই ঘটতে যাচ্ছে অর্থাৎ দিনে যা ঘটবে আগে রসুল্লাহলামকে রাতে কিছু না কিছু দেখানো হতো তাই দেখ এই জন্য রসুল্লাহ আসালাম নিজে সই হাদিসে বর্ণনা করছেন যে আশার্দ আনহা বর্ণনা করছেন রসোল্লাহ আসলাম থেকে তিনি বলেছেন আশারাদ বলেন আউআল মুবুদিয়া বি রসুল্লাহামিন্নম রসুল আজম প্রথম যখন ব্যাপারটি আগে আসে তা তৈরি করার জন্য তার মনস্তাত্ত্বিকভাবে তাকে প্রস্তুত করার জন্য আল্লাহ তাকে স্বপ্নে কিছু জিনিস দেখিয়ে দিতেন এর আগে অর্থাৎ দেখাতেন সেটা কি রকম ছিল আশার বলেন ফেকাল ফালাকে শোভে তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন দিনের বেলা দিনের সূর্য দিনের আলোর মতো তিনি সেটা পরের দিন দেখতে পেতেন যে এটা তো আমি রাত্রে দেখেছি এই ঘটনা এখন ঘটছে সেটা ছিল বাকি অংশ ছয় মাস এরকম অবস্থা ছিল সাল্লাহ সাল্লা ইসলামের এই জন্য বলা হয়ে থাকে যে লামিয়া কা মিনাল নবুতে ইলাল যে সুসংবাদের কিছু জিনিস বাকি আছে নবীয়তের সেই জিনিসটি হচ্ছে কেউ নিজের ব্যাপারে বা কারো ব্যাপারে স্বপ্নে দেখে সেই স্বপ্নটি অনেক সময় তার জন্য উপকারী হয়ে যায় এবং সেটা তার জন্য অন্য কারোর জন্য সেটা দলিল হবে না কিন্তু শরীর বিরোধী হলে সেটা হয় না এই সুসংবাদগুলি হচ্ছে অনেক সময় মানুষ কি ঘটবে না করবে তাকে স্বপ্নে দেখানো হয় অথবা কি ঘটতে যাচ্ছে তাকে আগে স্বপ্নে সাবধান করা হয় এই বিষয়গুলো নবুতেরই একটা অংশ কারণ রসুল্লাহ আসলাম ছয় মাস তাকে আগে পরের দিন কি ঘটবে আগে তাকে স্বপ্নে দেখানো হতো এই ছয় মাস এই ছয় মাস কে যেহেতু তার নবুতের বয়স ছিল ছেচল্লিশ বছর এজন্য জন্য বছর এজন্য বলা হয়ে থাকে স্বপ্ন হচ্ছে নবুতের ছেচল্লিশ ভাগের এক অংশ কারণ এই তেইশ বছরের মধ্যে ছয় মাস ছিল স্বপ্ন ছয় মাস রসল্লাহ আসলাম স্বপ্নে দেখে তাকে আল্লাহ তৈরি মনস্ত যাতে করে নবুত এবং রিসালতের গুরুদায়িত্ব তিনি বহন করতে পারেন এই এরপরে বোখার রহমতুল্লাহ আসলাম আসাম থেকে যে বর্ণনা করেছেন তাতে বলা হয়েছে যে তিনি ছয় মাস শুধু স্বপ্নে দেখেন ছয় মাস পরে খালা তিনি একাকীত্ব থাকতে পছন্দ করতেন তারপর তিনি গাড়ে হেরাতে একাক অবলম্বন করলেন সেখানে বেশ কিছু রাত এবং দিন সেখানে যাপন করলেন তার কাছে যাওয়ার সময় তিনি খাবার নিয়ে যেতেন কখনো কখনো খাদিজাহাজার নিজে খাবার নিয়ে যেতেন বিভিন্ন হাদিসে এসেছে তিনি আবার নিয়ে যেতেন এই আল্লাহ তালা এই আমাদের এই মাকে এত ধৈর্য দিয়েছেন যে তিনি রসুল্লাহ আসলাম প্রত্যেকটি কাজে সহযোগিতা করেছেন তারপর তার কাছে গারে হেরাতে আসল বোঝা গেল যে এই স্বপ্ন তার এই স্বপ্ন দেখা ছিল রসুল্লাহ আসলামের নবতের পূর্বাভাস এবং যা প্রমাণ করে যা আল্লাহ তালা তাকে নবী হিসাবে পাঠিয়েছেন এবং পাঠায় নবী হিসাবে পাঠিয়েছেন যা তার নবুতের একটি বিরাট প্রমাণ আমরা ইনশাআল্লাহ নবুতের তার প্রমাণের অন্যান্য বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক